আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহন হতে বর্ণিত তিনি বলেন এক ইহুদি মহিলা নাবী সাল্লাহ আলাহ সাল্লাম এর খেদমতে বিষ মেশানো বকরি নিয়ে এলো। সেখান হতে কিছু অংশ তিনি খেলেন অতপর মহিলাকে হাজির করা হলো। তখন বলা হল আপনি কি একে হত্যা করবেন না তিনি বললেন না আনাস রদিয়াল্লাহ তাল্লু বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম এর তালুতে আমি বরাবরই বিষক্রিয়ার আলামত দেখতে পেতাম